উমার রদিয়াল্লাহ তাল্হ্ন বর্ণিত যে আমি আল্লাহ রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লামকে বলতে শুনেছি তোমরা সকলেই দায়িত্বশীল লায়োস ইবনু সাদ রদিয়াল্লাহ তাল্লাহ্ন আরও অতিরিক্ত বলেন পরবর্তী রাবি ইউনুস রহমাতুল্লাহ আলাইহি বলেছেন আমি একদা ইবনু শিহাব রহমাতুল্লাহ আলহিয়ার সঙ্গে ওয়াদিউল কুরা নামক স্থানে ছিলাম তখন রুজাইক ইবনু হুকায়ম রহমাতুল্লাহ আলহি ইবনু শিহাব রহমতুল্লাহ আলাহিয়ার নিকট লিখলেন আপনি কি মনে করেন আমি কি এখানে জুমার সালাত আদায় করব রুজায়ক রহমাতুল্লা আলাহি তখন সেখানে তাঁর জমির কৃষিকাজের তত্ত্বাবধায়ন করতেন সেখানে একদল সুদানি ও অন্যান্য লোক বাস করত রুজায়ক রহমাতুল্লাহ আলাইহি সেই সময় আইলা শহরের আমির ছিলেন ইবনু শিহাব রহমতুল্লাহ আলহি তাকে জুম্ম কায়েম করার নির্দেশ দিয়ে লিখেছিলেন এবং আমি তাকে এই নির্দেশ দিতে শুনলাম সালিম রহমতুল্লাহ আলাহি তার নিকট বর্ণনা করেছেন যে আবদুল্লাহ ইবনু উমর রদাহ তালাহু বলেন আমি আল্লাহ রাসুল সাল্লি সাল্লামকে বলতে শুনেছি তোমরা সকলেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেককেই অধীনস্থদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে ইমাম একজন দায়িত্বশীল ব্যক্তি তাকে তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞেস করা হবে পুরুষ তার পরিবার বর্গের অভিভাবক তাকে তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞেস করা হবে নারী তার স্বামী গৃহের ক্রত্রী তাকে তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞেস করা হবে খাদিম তার মনিবের ধন সম্পদের রক্ষক তাকেও তার মনিবের ধন সম্পদ সম্পর্কে জিজ্ঞেস করা হবে ইবনি উমর রদিয়াল্লাহ তু আলাহন বলেন আমার মনে হয় রাসুলুল্লা সাল্লাহ আল্লাহ সাল্লাম আরও বলেছেন পুত্র তার পিতার ধন সম্পদের রক্ষক এবং এগুলো সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে তোমরা সবাই দায়িত্বশীল এবং সবাইকে তাদের অর্পিত দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে